আসসালাম আমি খাইরুল আপনার বইয়া আড্ডা দিদার খত মুসলমান বাইয় আর সুদ ঘুষ খাইতে খাইতে ডায়বেটিস খালি বাড়াইতেও আস আর খালি ওতা নিকুন। কুন, হামলা চিন্তায় চুরি বটফারি ইফটিজিম দর্শন মিসামাত। ইত্যাদি খুব মার্কেট পাইছ খালি সরকারের চেষ্টা এটা বন্ধ হইতাম সুদ হাওয়া বন্ধ করতাম সক্রিয় সংস্কৃতির জাগ্রত কাপেরা দণ্ডিবার আপনারা শুনছেন দণ্ডিবারের বনমশ আঞ্চলিকের বা নয়া পাগলির ঐসি আমদানি গানের কথা ও কণ্ঠ হাফেজ খায়রুল বাসার দিলোয়া সুদ ঘোষ ইা বন্ধ রে বাই ওরা তুমি যদি কাগজ পত্র সব লাই রাখায় সেগুর বাপর শক্তি আছে তোমার আইন মানিয়া রোড চৌগিয়া দেখবাই ট্রাফিক বেতন মিলতো না গুসর বাজার তুলতে তুমি ঠিকই যাও ইমান ঘুষ খাওয়া বন্ধ করতাম দরকার রইলে ফিটাই লাইতাম শহীদ হইলে অন্ন ওইতাম আনতাম বা শান্তি আনতামতো ডাকতাম সার দোকানের বাইরে টিভি না আজানি করি না তুরা রুজির চিন্তায় ওবাই নামাজও না কাস্টমার স্বপ্ন মাজ বালা খাওয়া করলে ওবাই দিয়া গাও দরকার হইলে সুদ খাওয়া বন্ধ করতাম ঘুষ খাওয়া বন্ধ করতাম দরকার রইলে ফিটাই লাইতাম শহীদ ওইতাম দেশ আবার শান্তি আনতাম সিল্লাই শিল্লাই ডাকতাম আগর যুগর মা বই নকল খুব আরামে চলচনইলে বিশারি দেবো নিশ্চিত গ্যারান্টি নেও আল্লা তাল্লা শরীর বন্ধ করতাম আমি বিশেষ করি আমার সিলেটরাই হইয়া আমরা আল্লাহ পুরাপুরি মানিয়া চলি তো দেখবা আমরা আর কোন দীর্ঘদায়িত্ব নাই আমরা সিলেট শান্তির শহর হিসাবে গড়িয়ে উঠবো অনেকে হয়তো মনে মনে পালন করি রায় অসুবিধা নাই সুযোগ আমি আবার শান্তি জানতামত ডাকতাম